জমিনেরা আমরা ধারাবাহিকভাবে ভাবে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল প্রতিবেশীর সাথে সদাচার করা তাদের হক আদায়ে যত্নবান হওয়া দুঃখজনক হলেও সত্য বর্তমানে আমরা যে সমাজ ব্যবস্থায় অভ্যস্ত দিন দিন এর অধিবাসীরা কেমন জানি যান্ত্রিক হয়ে উঠছে শুধু নিজেদের স্বার্থসিদ্ধির সিদ্ধির পেছনে ব্যস্ত সময় কাটাচ্ছে ইট পাথরের দালানে থাকা মানুষেরা যেন আজ অনুভূতিহীন কলের পুতুল পাশের ফ্লাট পাশের বাড়ির প্রতিবেশীদের বিপদ আপদে তাদের কাছে খোঁজ খবর নেয়া বিপদে আপদে সুখে দুঃখে তাদের পাশে থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য আল্লাহ সুহানা وبذل القربى واليتاما والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا و انتم ا لله عبادت করুন তার সাথে কাউকে শরীক এবং পিতা মাতার সাথে সদাচারণ করো আর সদাচারণ করো নিকটাত না যারা গর্ব করে অহংকার প্রদর্শন করে প্রতিবেশীদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব করে রাসুল্লাহ সাল আলিম বলেছেন রাখে সেজন তার প্রতিবেশী সম্মান করে সহিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলি সাল্লাম বলেছেন তো যেরূপ উত্তম আচরণ করলে প্রতিবেশীদের পরস্পরের মাঝে হৃদ্রতার সম্পর্ক গড়ে উঠবে রাসুল্লাহ সালাল আলী সাল্লাম মুমিনদেরকে সেরূপি আচরণ করার জন্য আদেশ করেছেন প্রিয় ভাই বোনেরা প্রতিবেশীর সাধারণ যখন তুমি তরকারি রান্না করো তখন একটু বেশি পানি দিয়ে ঝোল বেশি করো এবং তোমার প্রতিবেশীর হক পৌঁছিয়ে দাও আর হবে প্রতিবেশীদের পক্ষ থেকে আমাদের নিকট যত সামান্য পরিমাণ বা সাধারণ জিনিসই হাদিয়া আসুক না কেন তা হাস্যজ্জ্বল মুখে খুশি মনে গ্রহণ করা উচিত তাদেরকে কোনোভাবেই হেওয়া প্রতিপন্ন করা যাবে না ও সহিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিমাসাল্লাম বলেছেন ইয়া নিসা আল মুসলিমাত। মুসলিম মহিলাগণ কোন প্রতিবেশিনী যেন তার প্রতিবেশিনীকে হে প্রতিপন্ন না করে অর্থাৎ হাদিয়া ফিরিয়ে না দেয় যদিও তা বকরির পায়ের খুর হুক না কেন এমনি ভাবে প্রতিবেশীদেরকে কোন ধরনের কষ্ট দেয়া থেকে আলিম আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতিমান রাখে সেজন্য তার প্রতিবেশী কষ্ট না দেয় সহি মুসলিমে এসেছে রাসুল সালিম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না প্রিয় মুসলিম ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন আমরা আমাদের প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করছি আমরা কি ব্যাপারগুলো লক্ষ্য করি আমাদের কোনো আচরণের কারণে আমাদের কোনো কাজের কারণে তারা কষ্ট না খাবার খাওয়ার সময় কি কখনো একটু চিন্তা করি আমাদের প্রতিবেশীরা কেমন অবস্থায় দিন কাটাচ্ছে তাদের মাঝে কেউ অভুক্ত থেকে কষ্ট পাচ্ছে না তো देख जे मुमे तृप्ति सहकारे आहार कर अथचारतिबी क्षुधार्थ अवस्था था তার ব্যাপারে রাসুল্লাহ সাল আলিম হে মুসলিম ভাই বোনেরা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কোন প্রতিবেশী যেন খাবারের অভাবে অভুক্ত থেকে কষ্ট না পায় টাকা পয়সার অভাবে চিকিৎসা বা মৌলিক প্রয়োজনগুলো পূরণ থেকে বঞ্চিত না হয় বিশেষ করে আমাদের কোনো আচরণের দ্বারাই তারা যেন কষ্ট না পায় আর তাদের সাথে মন্দ আচরণ নানাভাবে হতে পারে যেমন তাদের অনুমতি না নিয়ে তাদের বাড়ি হতে নিজ বাড়িকে উঁচু বা বহুতল করে তাদের বাড়িতে আলো বাতাস বিঘ্ন সৃষ্টি করা প্রতিবেশীর বাড়ি বরাবর জানালা তৈরি করে তাদের বাড়ির লোকদের পর্দার ক্ষেত্রে ব্যাঘাত ঘটানো বিরক্তিকর শব্দ দ্বারা তাদের কষ্ট দেয়া বিশেষ করে ঘুমো আরামের সময় চেঁচামেচি ও বিরক্তিকর আওয়াজ করে তাদের ঘুমে ব্যাঘাত ঘটানো এমনকি তাদের ঘুমের সময় নিজ বাড়ির হলে আমরা এমন ভাবে শুনবো যাতে অন্যদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত না ঘটে কিন্তু আজকালকার অবস্থা হচ্ছে এমন ওয়াজ মাহফিল গভীর রাত পর্যন্ত মাইকে উচ্চ আওয়াজে ওয়াজ চালাতে থাকে এতে কত ছোট শিশুদের কত অসুস্থ ব্যক্তিদের ঘুমোতে কষ্ট হয় সেটা কয়জনে খেয়াল করে হ্যাঁ আপনি হয়তো অবসর আছেন তাই বিরক্ত হচ্ছেন না কিন্তু আপনার কোন প্রতিবেশি, হয়তো অসুস্থতা কিংবা ব্যস্ততার দরুন এতে খুবই বিরক্ত বোধ করছে যদিও বাহ্যিক নজরে আপনার কাছে মনে হবে আপনি ভালো কাজই করছেন জামাত চলাকালীন সময়ও সব ধরনের মাইক ব্যবহার থেকে বিরত থাকতে হবে এটা তো ওয়াজ মাহফিলের ব্যাপারে বললাম আরো আশ্চর্যজনক ব্যাপার হলো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সাউন্ড বক্স লাগিয়ে গুনা আর নির্লজ্জতার দুঃসাহস দেখাতে পারে তো বলছিলাম কোনো ভাবেই প্রতিবেশীদের কষ্ট দেয়া যাবে না তাদের সন্তানদের মারধর করা কিংবা তাদের বাড়ির দরজায় ময়লা আবর্জনা ফেলা জোর খাটিয়ে প্রতিবেশীর সীমানা বরাবর গাছ লাগানো ইত্যাদি এমন আরো অনেক ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা নিজেদের মুসলিম দাবি করি সহিসাল্লাম আল্লাহ তালার নামে শপথ করে বলেছেন আর হাদিস থেকে এটাও স্পষ্ট যে অন্য কোনো মানুষের হক নষ্ট করার যে প্রতিবেশীর হক নষ্ট করা অনেক মারাত্মক অপরাধ প্রতিবেশীদের স্ত্রী কন্যা সাথে উত্তক্তমূলক কোন আচরণ করা পর্দার খেলাফ করে তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করা তাদের দিকে তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন মেঘদাদসুলা قالوا حرام حرمه الله ورسوله فقال لأن يزني الرجل بعشر نصوة أيسر عليه من أن يزني بإمرأة جاره وسألهم عن السرقة قالوا حرام حرمه الله عز وجل ورسوله فقال لأن يسرق من عشرة أهل أبيات أيسر عليه من أن يسرق من بيت جاره একদা তার সাহবাগনকে বেবিচার সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা বললেন বেবিচার হচ্ছে হারাম আল্লাহ আজ্জা বাজাল ও তার রাসুলকে হারাম সাব্যস্ত করেছেন তখন তিনি বললেন দশজন নারীর সাথে কোনো ব্যক্তির বেবিচারে লিপ্ত হওয়া তার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচারে লিপ্ত হওয়ার তুলনায় সামান্য অপরাধ তাদেরকে চুরি সম্পর্কে করলেন তারা বললেন চুরি হচ্ছে হারাম আল্লাহ আজ্জা বাজালে রাসুল ওহাকে হারাম সাব্যস্ত করেছেন তখন তিনি বললেন কোন ব্যক্তির দশ ঘরে চুরি করা তার প্রতিবেশীর ঘরে চুরি করার তুলনায় সামান্য অপরাধ উপস্থিতি অনেক অসাধু লোক আছে যারা প্রতিবেশীর অনুপস্থিতির সুযোগে রাতে তার ঘরে প্রবেশ করে এবং অপকর্মে লিপ্ত হয় তাদের মালামাল চুরি করে এসব লোকের জন্য এক বিভীষিকাময় দিনের অপেক্ষা করছে না মন্দ আচরণকারী তা তার প্রতিবেশীদের কথার মধ্যে ফুটে উঠে মুসনাদ আহমদ ও সাহি ইবনে হিবানের আব্দুল্লাহ ইবনেদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল এক ব্যক্তি বললো ইয়া রাসুল আমি ভালো আচরণ করলাম না মন্দ আচরণ করলাম তা কি করে বুঝবো তিনি বললেন তারা তোমার সম্পর্কে বলছে তুমি ভালো আচরণ করে থাকো তখন বুঝবে তুমি ভালো আচরণ করছো আর যখন তাদেরকে বলতে শুনবে তুমি মন্দ আচরণ করে থাকো তখন বুঝবে তুমি নিশ্চয়ই মন্দ আচরণ করছো তাই আসুন মুসলিম ভাই বোনেরা প্রতিবেশীদের সাথে মন্দ আচরণ নয় তাদের কষ্ট দেয়া নয় তাদের হক নষ্ট করা নয় বরং আমরা ইসলামের নির্দেশ মেনে তাদের সাথে ভালো ব্যবহার করি সুখে দুঃখে বিপদ আপদে তাদের পাশে থাকি আল্লাহ সব তালা আমাদেরকে প্রতিবেশীদের সাথে সদাচরণ করার তৌফিক দান করুন